jao re boya eigorir saralam khani lo ya jao re নগরীর চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লার শাহিজ মসজিদ মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত আইসিবি প্রডাকশন ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট সিডি ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস ওয়াজ মাহফিল তেলাওয়াত ইসলামী সংগীত হাম নাথ ডকুমেন্টারি ফিল্ম নাটো কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান অনুপঞ্চাশ শাহিজ আমি মসজিদ মার্কেট দ্বিতীয়তলা আন্দুরকিল্লা চট্টগ্রাম উল্লেখ করেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে মার্স দেহ মমতা হওয়ার কারণে সকলে ঘুমায় গেল घुमए गड़ो आलू देखा जाए ना मार गड़े आलू देखा जाए घमाय नाई सन्तान जन्ग्रत আল্লাহ বলেন তোমার মা আমি আল্লাহর কুঠি কুঠি করি এই কারণে চব্বিশ ঘন্টার ভিতরে আমি ক্ষমাই না অরে বান্দা তুই কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে এই কারণে আমি আল্লাহ একটা মিনিটও ক্ষমাই না দুই নম্বর কারণ হল আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের দুর্বলতা সেই জন্য ঘুম আছি আমি আল্লাহর কোন দুর্বলতা নাই আমার কোনো ক্লান্তি আমি পরিচালনা করি সবগুলো আমি চালাই কিন্তু বন্দা জানে রাখ আমি আল্লাহ রব্বুর আলমিন সবগুলো পরিচালনা করে সবগুরু চালানোর পরেও আমি আল্লাহর দুর্বলতা আসে না এর কারণ কারণ দুর্বলেনা এই জন্য দুর্বল কোন জিনিস মানুষের খোদা হতে পারে না আল্লাহ দৃষ্টান্ত তুলে ধরেছেন যে যারা মূর্তি পূজা করে দুর্বল মাসি তো খুব সব মাসির সাথে মনে হয় আপনারা লড়াই করে হারবেন না ঘুমানো যাগলো তো আল্লাহ কিছু হা না তো মাছি আপনার থেকে সফল না দুর্বল কি সামান্য মূর্তির সামনে যেই খাবার দেওয়া আছে ওই খাবার গুলো যখন নিয়ে যায় আবার নেওয়ার সময় আওয়াজ দিয়ে আসে বন ক্ষমতা থাকলে আটকাও তুমি নিজের খাবারটা যেখানে রক্ষা করতে পারলে না এমন খোদা কোনদিন এমন জিনিস কোনদিন মানুষের খোদা হতে পারে না <متحدث> ان يسقلبهم ضبا شيئا لا يستنقذهم من الضعب طالب والطلول ما شي خبر <متحدث> যে তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না সে তোমাদের বিবেক শূন্য হয়ে যায় কন্যা হিন্দুরাতির সন্দেহে আমরা কি কম করি আমাদের মুসলমানও আমার নিজের চোখের দেখা এবং এমনও দেখছি তিনটা মেয়ে হচ্ছে এইবার যে আছে একটা খাসি লি ই আর আমার ফেটে ট্রে বাবা অথচ সন্তানো মেয়ে হোক দেওয়ার ক্ষমতা মাদারে গিয়ে কান্দে অথচ যিনি মাদারের কবরে ঘুমে আছেন তিনি যত বড় অলি হোক এখন যিনি জিন্দা আছেন উনার তো বেশি কোরআন পড়লো সব নাই এক অলির কবরের পাশে একজন লোক যায় শুনে কোরআনের আওয়াজ কবরের ভিতরে বলে তুমি শুভান আমি এই কবরে একবার দুইবার নয় পাঁচ হাজার বার কোরআন খতম করেছি র আমার পাঁচ আল্লাহ পাঁচ হাজার বার খতম যে করেছি পাঁচ হাজার বার তোমার দিয়া দেয় আর তোমার একবার সুবাহান আমাকে দেয়া দাও কেন জানোস কি হাজার বার না ক্ষো যদি পার হতে পারবে না আমার আমরা লেঙ্কটা সার কাছে ও কাপড় ওলাবে না ল্যাম্পটার কাছে কেমনে সারা চাইলে তো সবলের কাছে ধরে ঠিক এইভাবে আপনারা তো বলতে পারেন মূর্তির কাছে চায় কেন ল্যাম্পটা আর ভণ্ডর কাছে চায় কেন ভণ্ড দেখি দাঁড়িয়ে এক এক সময় চোখ করে বসে নেয় মাঝে মাঝে মাজা হাক মাওলা হাক মা আবার কোন লোককে কেউ কর তুমি বাইগণ দেখা ঠিকই আমার মধ্যে মেজ ও বাবা আমার কাপড়ের তলের জিনিস কেমন করবে বললো না পাই বলে আরো ওরা বললো কেমনে বলবো কেমনে বলছে আর তু দুরে কান কোরআন জানলো বলে দিস আল্লাহ রিন বলেন যারা আল্লাহর বিধান মানে না আল্লাহ মানে না শয়তান তার বন্ধুদের কাছে অহিনাদিল করে কেন করে সৃষ্টি করার জন্য গায়ে জিনিস তার পেটের মধ্যে মেয়ে গেছে আমি দেখছি আমারে দেখছে না তুমি দাও তোমার মাধ্যমে কয়েলে তোমার কেনা মতি হবে লুকেরা তোমার মুড়িদ হইলে আমারই মুহিদ হয়ে যাবে যতগুলো মূর্তি ছিল এক একটা মূর্তির ভিতরে এক একটা লুকিয়ে দিত মাঝে মাঝে আওয়াজ দিত তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি ইডার বিচ্ছে আমরা আওয়াজ দেয় এখানে মুখিরা তোমরা মানবে না কারণ মোহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটা শেষ করার জন্য এসেছে অনেক বলে ভগবান অতদিনে আসল কথা বলছি ওইটা কম কথা তোমরা মানবে না সে তোমাদের বাপদাদার তর্মারে শেষ করার জন্য আসে সকলে তো আর তো হারা সকলে সিদ্ধান্ত নিয়ে সামনে গিয়া দায়া বলে এ মূর্তি আমি নবী বল এমনি দেখে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে কিরে এখন কস না কি শিকার কর্তা কি বলবো আমরা খুদ আরো পুরস বুদ্ধি চিন কালকে কি কিলো আর আজ কি আল্লাহ যখন চলে যাচ্ছেন একটু দাঁড়ান বিহা তুমি মাফ করবেন আমি আপনাকে দাঁড় করেছি আমি আমি আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে আমি যখন জানতে পারলাম মূর্তির কি জানি সে দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করে বেড়ে এই কারণে আপনি মূর্তির সামনে যাওয়ার আগে আগে আমি মূর্তির ভিতরে টুইটা আপনার জাতিকে গোমরা করত অথচ মূর্তিগুলোর সম্পর্কে আল্লাহ রামগুল বলেন এরা তো দুর্বল সুতরাং এরা ক্ষোধা হতে পারে না মুসলমানের ক্ষুদা আরো বই রকম না মুসলমানের আল্লাহ আল্লাহ আছেন তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আর আমি উঠানো উঠানো না আসে আর কথা জাহানে বাই যেখানে আমরা আছি সেখানে অমুক বাই করছে আমি দিয়ে উঠানো পৃথিবীর মানুষের আমরা আছি যেখানে কর্ণাটক ইটা তো ইলেকশনের সমুখ হইতে দূরে ভাইয়া অবশ্য যেখানে আমরা আছি সেখানে ওইসেনা রে আরো আমরা আছি যেখানে আল্লাহ পুরানো তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিভাবে আসেনা একটা বলেন দেখবেন গুম ও ছাড়ে দিব হইলে তমনি কিসারা কিসা হইল সুলতান মাহমুদ গান তারা যদি রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইত কোন জায়গায় রাস্তা কোন জায়গা বাঙ্গা আর বালা কোন মন্ত্রী যদি মন্ত্রী ফাজার ও গাড়ি তো রা যায় আর দেহ তখন গিয়ে বাসন দেয় এদেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বয়ে ঠেলা সুরতে আইলে আগেই তার দলের লোকেরা সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক করিয়া রাস্তার ভালো করে ফালিশা এরপরে সব একবারে রহমতের ফেরস্তমিটাই একা বের হয়েছে ব্রিজের সামনে গিয়া দেখে চারজন যুবক বসা রায় দুইটা আড়াইটা গভীর লাগছে রাস্তার কোন ব্রিজে চার পাঁচজন যুবক যদি বসা থাকে আমরা দেখলে দূর থেকে বললে চুরি করবো না হয় ডাকাতি করবো করব না হয় ই করবো আর না হয় কেউরে মাড়ির তোরে থামাইলে একটা না একটা তাদের বললেন আমি তোমাদের মতই তো একজন তোমরা যেমন এই দেশের নাগরিক আমি একজন নাগরিক ওরা বুঝতে বুঝছে আমরা যেমন সু আপনারা বলছেন যে এই জন লাগে যে আমি যেমন শুধু সময় দাদার গাছ থেকে আমার হইলে একা গেলে ভরতাম না এসে না এই জন্য জন লাগে একজনে করণ লাগে আরো জনের আর কর একজনের দেখে না রে দাদা ঘর থেকে বাড়ি ভাই তুমি এক কলে হলে তোমার যে সাথী নাই ঠিক আছে ব্যায়াম যখন হয়ে তুমি আমার দলে মনে ঠিক আছে তোমার দল এখন তারা পরামর্শ করে চুরি করতাম বাসার সাথে কথা বলছে কার কি যোগ্যতা আছে বলো যোগ্যতা না তাহলে নেওয়া হবে না এমনি এক যুবক করে আমার তোমরা সাথে রাখতে পারো কারণ আমার কানের মধ্যে এমন যোগ্যতা আছে কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি করছে আরেক যুবক বলে আমাকে নিতে পারো তোমার কি যোগ্যতা আমার চৌকের মধ্যে এমন খাওয়ার জীবনে একবার যদি কেউ দেখে পেলি সারা জীবনই হেরেছি অন্ধকারের করে দেখতে আমি আর বলি না হলে তোমার দরকার তুমি মতো হাক যুবক দ্বারা বলে আমার নাকের মধ্যে এমন খাওয়ার মজনুর মতো মজনুর মতো মানে লাইলে পরে লুকা ইয়া দাফন করছে কবর দিলে কবর দিছে হ্যাঁ কিন্তু কবরে কবরে আহন করে গুরুস্থানে গিয়া মারি না হনিয়া লাগায় এইভাবে না হল লাগাইতে লাগাইতে ওই সুরে কয় মনুর মতো আমার না আশেখ আর আমি ওইলাম মালের আশেখ সুতরাং মাটির শুনলে আমি কই তারি কোন মাটির নিচে মাল আছে তখন তারা খুলতে দেরি হয় তুইও তাক এবার সুলতার নাম মুদ গাছি কৃ জিজ্ঞেস না আছে তোমার দাড়ির কি ক্ষমতা যদি তোমাদের কোনদিন ধরা পড় আর ফাঁসির রায় হয় যায় এমন সময় যদি আমার মায়া লাগে আর আমি ফাঁসির হুকুম বাতিলা তুমি আমার মাঝে কুতু সুরের মধ্যে কুতুব সর্দার রাজার বাড়ির সামনে গেছে বলে রাজার বাড়ির খুব টাডাক ঘাউ ঘাউ করেছে কুকুর বলতেছে চিন্তার কোন কারণ নাই বাড়ির মালিক তোমরা সাথে আছে। বাড়ির মালিক কে সম্রাট ঠিক না আর ইগুলো যারা আছে সম্রাট না তোর কানে তো লাই হাত দেখে এটে দেখি খুলে নি হাত স্পর্শ করছে করে খুলে এখন বাড়ির যিনি বাড়ির মালিক উনি সাথে আসেনি দেখতেছেন দিন রবিরা মান তোলারাই বলেন যেইভাবে সুলতান মাহমুদ গাদে থেকে সবগুলো দেখতেছেন সকল কিছু তিনি প্রশ্ন হয় আল্লাহ নিষেধ করে না কেন এক ব্যাঙের বড়া খাসিনা রমন মাস এক যেটা না ইরম যদি গাইবি আওয়াজ হতো জিনা কর্ম আওয়াজ যদি হঠাৎ করে শুনে জঙ্গলের তারা গেছিল শুনে কি আকাঙ্ক্ষা কম করবো জুতা আল্লাহ নিষেধ করেন না কেন কেন বলেন না যে গুনার কাম করিস না এই কারণে এক গান গা যেমন তেমনি না সেই পুতুলের কি দু হাকিম ওইয়া হুকুম করিস ওইয়া ধরো স্বর্গ হইয়া ধ্বংস করো সব দোষ আল্লাহ সকাল এবার ফ্যামাস তার যখন গুড় জল হইয়া ফিটায় আর যদি হয় যেমনে মন চায় এমনি পিঠে মুখ ফের দোষ এক কটা কামাকরের গরো তোমার আমিও তোমার নেই গা বিশ তেল কই যা কসুরি কে চুরি করে দেখতো বাসা তখন কয় একটা ডান্ডা রয়ে তুই গা খারে করবে কিটা করবো তেলো তোমার গরো তোমার আমিও তোমার ডান্ডাও তোমার মানে গরো আল্লাহর আঙো আল্লাহ তেলো আল্লাহর ডানের কি দোষ এর কোন দোষ নাই গান্ডা আল্লাহ নিষেধ করেন না কেন না করার কারণ হলো সুলতান মাহমুদ গাজ কথাটা বললেই আল্লাহর ব্যাপারটা সুলতান মাহমুদ গাদ নিষেধ করে না কেন ডুকলে চিৎকার দিতে হয় কিন্তু সম্রাট তো সাধারণ লোক না তিনি বলেন আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি চলে যাও কোনো অসুবিধা নাই আগামীকাল কমান্ড হামলা চালাইয়া সঠিরে দরাই আনবার ক্ষমতা আমার হাতে আছে মৃত্যুর পরে সবরে রে জিন্দা করিয়া কেমতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা যেহেতু আমার আছে এখন জিজ্ঞাসা করার কোন এখন বাধা দেওয়ার কোন দরকার তারা আগেরই কথা থাকে অপারেশন যখন শেষ হইল চুরি তখন শেষ হয়ে যাবে যে যে দিকটা পার দৌড় দিবা এই ছবি কই কর্তি কথা জানবেন ঠিক যে হ্যাঁ আমি জানি আমি খোঁজ না মাঝে মাঝে এদের এত দড়া হরি সুলতানী একদিকে চলে গেছেন তিনি বাড়িতে চলে গেলেন ওরা বাড়িতে গিয়া মাল বন্টন করার সময় দেখে একটা সুর নাই একটা সুর কম খুশি বলে বেজা আর তো যখন খুশি নেবেশি চোদ্দ গোষ্ঠী খুশি কুটি কুটি টাকার মালিক যেই মাত্র খালি ঘুমাইতে গেছে এমনি বিশ্বের বাহিনী গেরও করে বাড়ির মালিক সাথে ছিল এখন সব থেকে গ্রেপ্তার করার পরে এরা যে সু এটা প্রমাণ করার নি কে নামাজ নাই কে সুদ খাইল কে কুস খাইলো কেজা করলো আল্লা সাক্ষীর দরকার নাই আল্লা বলেন আমি মহান আল্লাহ এই চোরদেরকে নিয়ে যা নিয়ে মাথা কাটিল ওর মাথা চুরি করলে তো হাত থাকেন আজকে মাথা কেড়ে উনি কথা কষিনা আমি যা কই তা কর আর মনে মনে কর এদের না দেশের আপিল করণের জায়গা নাই এখন কান্দা হারে চুরি করতাম সেরা গালির বাড়ি করতাম ইডির বালা আছি বাসার বাড়ির কেন গেলাম লোবে আমার এ ধ্বংস করেছে ঠিক যখন শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে মানুষরা ওই দিন বলবে দুনিয়ার দল সম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে গুমতরে শেষ করে অসুবিধে গেছে সুলতান মোহাম্মদ গান্ধী আয় নায় দিয়েছে এখন আমাদের রক্ষা নাই আর জেলো দিলে কয়েক মাস জেল খাইতে আবার বাড়িতাম কিন্তু বাসার বাড়িতে কেন গেলাম লুবে আমাদের ধ্বংস করেছে ঠিক মরঞ্চ আর রে কামতের মাঠ যখন কায়ম কবে ওই দিন বলবেন তুমি আর কিন্তু একটা সুর আসে একটা সুরে আসে পাশার দিকে সাই বার্সা কালা করে ফাঁসির মঞ্চে তারা বিশ্বাস হয় সে ডাক দেওয়া বলে এক হাজার বিশ্বাস হয় এক হাজার বাদ হাসস কেন অনুমতি দিলে কম অনুমতি দিলাম ক কারো কানে কারো চোখে কারো নাকে কারো হাতে কারো দাঁড়িতে দুর্গণ থেকে হ্যাঁ যা বললাম যার কাজ ছিল কুকুরের আওয়াজ বুঝে বলছিলাম না দুই নম্বর যে বলছিল নাক দিয়া মাল বের করে দিয়েছে হাত দিয়া তালা তুললে দিছে আর যে বলছিল অন্ধকার রেতে জীবনে কাউকে একবার দেখলে আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা সুর ছিল সে বলছিল আমরা যদি কোনদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির হয়ে যায় ওই সুলতান মামুর কাজ করে এত আমরা দরিদিন তো আমি তো মনে করছিলাম কালার বদলে গেছে এখন এই অবস্থায় হ্যাঁ আমার চিনলেন আরে বাপু বা এর শোক কেমন হওয়ার চিন্তা কর জালাল উদ্দিন উর্মিন আমার তুলারে বলেন কামতের কঠিন মা জানে আল্লাহ যখন বলবেন পরে আত্মসাতা রমজান মাসেদ আলিল বলা কেন জাহান্নামো যা এ আব্দুল গফ্বার জিনা করছিল কেন জাহান্নামো যা আব্দুল মালিক তুই কেন সুদ যা ওরা আমাকে ধ্বংস করেছে আমার মাল আমার কাজে আসে না আসবে তো কোমাই গেছেন নাকি ধন সম্মত কাজে আসবে কাজে আসবে না এখন একদল আরেক দল হাসবে জিজ্ঞারা করবে হাসো কেন তোমাদের কি ভয় হয় না তারা বলবে প্রভু গেমার আমি করি নাই পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো কিন্তু পানি করি নাই তোমারে ডরাইয়া আল্লাহ আমি কিন্তু বদলেন নামাজ সময় ঘুমাইয়া থাকি নাই তোমার ডরাইয়া তোমার কারণে আমি গুলার কাজ করতে পারিনি তোমাকে আজকে সময় পেলেছি হয়েছে। আল্লাহর রহমত এমন ভাবে যে সময় শয়তন আকাশের দিকে দৌড়ায় আল্লাহ আমি শয়তন আমি জানি আমি মনে হয় আমি শয়তান ও একটা পাঠ ফাই লাম ভারি এই জন্য শয়তান ও বলে আজাজিলক নাম আসিল আজাজি। আমারও একটা অংশ দিলেই তো ভাবে আল্লা দয়ালু কিন্তু তারা দেয় না আকাশের দিনে তো না ওই নতুন এখন যে সময় এই সময় যদি কোন বান্দাবান্দি অলিজ্জা শত আল্লাহ বলে উচ্চারণ করে সেই শব্দটাও মহান আল্লাহ ডাইরেক্ট গিয়ে আর কোনো বাধা নেই নাকে শ্বাস ফলাইলো শোনা যায় পার্থ শোনা যায় ডাইরেক্ট যায় নির আল্লা ঘুমাই আছে আল্লাহর গুন আকারবান্ধা ঘুমায় না চোখের পানি চেড়ে দিয়া কাঁদলে তার ডাক এক মহান আল্লাহর দরবারে পৌঁছে যায় নজরুল আহমতের সমান কবিরাজ দেখেছি ট্যাবলেট ক্যাপসুল বহু খাইছি কাম হয় না ও মুসলমানের খোদা আমার খুদা হুদা কিচ্ছুই নাই অতএব তোমার দরবারে হাজির হয়েছি তুমি মুসলমানের খোদা তুমি সর্বশক্তিমান শুনেছি আমার মেয়ের পেটের বেতা ভালো করে দাও আর না হয় মানে করব আমার ভগবানের ক্ষুদার যেমন কোনো ক্ষমতা নাই তুমি মুসলমানের ক্ষুদারও কোনো ক্ষমতা নাই যেই মাত্র এইভাবে কান্তেছি তোর মেয়ের পেটের বেতা বালো হয়ে গেছে এমনি তোর বাড়ি ঢুকবে ট আর ক্যাপসুল আসি আমার খাওয়াইছ ফাইল খাওয়াইছ বলা হয় না আজকে কোন ডাক্তারের কাছে গেল গো আব্বা কোন ডাক্তারের কাছে গিয়েছিল আমাকে বলো এমন ডাক্তারের উপর আমি সারা জিন্দিগি ভর আমি করব। আপা কোন কথা চোখের পানি দিয়ে জিজ্ঞাসা করে কথা বলো কেন এমনি ডাক দেয়া বলে কেন কথা জানসনি এত দিন পর্যন্ত ডাক্তারের সন্ধান নিয়ে এসেছি মাগ তুই কি ওই ডাক্তারের কাছে যাবি মেয়ে ডাক দেওয়া শুধু যাবো তাই না সারা জিন্দগি এমন ডাক্তারের উপর করব করবো আপনার মাগো বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোন যে সময় আল্লাহ ঘুমায় এইসব আপনারা বসে আছেন আল্লাহ আল্লাহ অবস্থা দেখে কুদ্রুতি ক্যামেরা দিয়ে ছবি উঠে যেতেছে মাঠে ছবি দেখানো হবে কামতের মাঠে আপনি আমার ছবি যখন দেখানো হবে আসেন নাটে ওই দিন দেখবেন মা যে বসা আল্লাহ জিজ্ঞাসা করেন বেরস্তাদেরকে এত গভীর তাদের বিষ্ণাকে নাই না আছে কেন আল্লাহ আপনাকে পাওয়ার জন্য জন্নাথ পাওয়ার জন্যে জাহান্ন থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ জিজ্ঞাসা করেন বেরস্তের রে বলো ওরা কি আমি আল্লাহকে দেখেছে না দেখে নাই দেখি না তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দি গুনা মাফ করে দিয়েছি খাইতে গেলে আগে খাওয়ানে একটা পরিবেশ তৈরি করতে হয় এবার মুখের মধ্যে কিছু লোবণ দিতে হয় জিব্বাত ফানি উঠতো গলার ভিসতো আবার একদিন এই পৃথিবীতে থাকবো না কথা ঠিক খেলা আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক আমার আগে এই বাড়িতে বাস করেছে মনের জন তারও গেছে আমিও যাব থাকবো না কেউ বিশিক্ষণ তুমি আমরা এমনও সারা জীবন থাকবা ব্যবসাগত বোধ হয় এরকম আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন এই কথা যারা বলতে পারে না আমাদের সমাজের লোকেরা তারা ফাগল কয় আস্তে আমাদের দেখা হয়েছে ভাই কত থেকে আপনারা কবেন এই মেটার সাথে মাত্র লাভ নাই এটা ভাগর আমরা আসি কোথায় এই কথা তারা ভুলে গেছি বলতে পারি না আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী না কেন মহান আল্লাহর কোথেকে আসলাম কোথায় আছি যাবো কোথায় আমার আগে তো অনেকজন ছিল তারা তো আমরা এখন ইয়াদ হয় না ভুলছি বাপ মরে গেল কয়েকদিন খান দেয় তিন দিন গেলে এক দুই দিনের গেলে কেউ তোমার চল্লিশ মাই গেল গা তোমার ও এক বছর গেলে কি মাঝে মাঝে যে হত করলো আর সবি না খতম করা তারা তো আমার এখন আমি নিজ প্রথম আমি শেষ করিয়া তখন সবি না ইয়ার আমরা দেখি সব গল্প আর মনে করে কেউ লোক শুনিনি না নাই ঘুমাই ঘুমায় মহাদা আইডি হয় খালি শুনবে এদিকে এটা আমি নাম রাখছি মন আর কোন এই ছবি না আমরা অনেকে আছে এত বিজি মা বাপ মারা যাওয়ার পরে বাবার কবর জিয়ালত করারও টাইম তার নাই বিজি কন্ট্রাক্ট দিলেছে মূল্যায় আর আমরা সেটা মূল্লা আছে এরা সাধারণ লোকের মা ভের কন্ট্রাক্ট লাই বিশ্বাস না করলে আদিম লাগে বেগের মধ্যে জমা করে খালি এখন আপনার বাচ্চা দিতে আসেনি মনে হলে আমরা আব্বারের সব নিয়ে দেখছি তাই বলো ময়লা ছোলার মধ্যে ভুল করেছে খাবার চেয়ে সিরে হার আর আমার কাছে খাওয়ন বাদ পুস্ত তখন আমার হা। একজনে না আসেনি করলেন তোমার সাথে সালাম দিছে আমি দেওয়া যাই আচ্ছা এইভাবে দিলারে এরা তীর কান্থ বাড়া গেছে আমরা সমাজের নিয়ম তো কিছু লোকেছিলেন একশো টাকা এখন এবার একশো টাকা হয় তিনবার মা মারা গেছে আমার কী হ্যা ইটা ইটা ইটা না নিজে মা বাবার কবর দাঁড়া দাঁড়া যখন বলবে আসসালাম তার বাবার রুখের কাছে তার সালাম পৌঁছাইয়া দাও তার মার রুখের কাছে সালাম পৌঁছাইয়া দাও এবং তার সবিতা মা বাবার চোখের সামনে তুলে ধরে सकाल बन्धार आगे बाड़ी तेनालीराम ईद समय बाड़ी चेना ग সকলের ঈদ হইলো না জিজ্ঞাসা করলে কেন কান মা জবাব দিত আমার ছেড়ে আমার বাড়িতে আসেন এই জন্যে আমার কোন ঈদ কান্দে আল্লাহ আমার ছেলে এক আমার বছরের পাঠ দাঁড়াইল ছেলে এমন আছে গরিব ছিল খাবার দিতে পারে নাই এখন দরি হয়েছে মা কবরে মা আব্বা কবরে ছেলে কোটি কুটি টাকার মালিক মার কবরের পাঠ দাঁড়ায় কান্দে এই ওরকম ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে এক কান্নে মা বাবার রুক কানলে দুই কান্দা দেখে আল্লাহর রহমতের সাগরে দোষ ও তখন আল্লাহ ডাক দি বলেন সাক্ষী অর্থাৎ এবং যাকে কবর দু জিন্দে গির গুণ আমি আল্লাহ মাফ করে দিলা তুলে এখন আসু একদিন আমরা ছিলাম না আবার থাকবো না বরং বিবাহ আপনার হালায় ধর দিব আর এই জন্য কবি বলেন যেদিন তুমি এসে চিলে খেঁদেছিলে ভুবনটি সময় থাকতে বুঝিল একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না চলে যাবে অতএব চলে যাওয়া নাকি তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো কোরআন কোন হুকুম মেনে নবীর এই অন্যায় অরে লিপ্ত যদি না হয় পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে তাম তুলিয়ার তার জন্য কানতে থাকবে আল্লা বলে চলন বার মরণতের মূল উদ্দেশ্য হইল আমাদের চরিত্রের পরিবর্তন ঘটে সুন্দর জীবন গঠন করা ধরে কোন ঠিক আল্লাহ আপনার তোফিক দোক সকলে বলেন আমি আরো ধরে বলেন আমি সরি দুজন জানেন আইসি রে আল্লাহ এমন আইসি জানি اللهم سل على سيدنا ومولانا محمد وعلى آله وأسحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم الله عميث রা ওরা র সমীর বেশে অপরাধীর বেশে বিখ কঙ্গলের মতো আল্লাহ গুনার উপরে লজ্জিত সর্মিন্দা হয়ে তোমার সহিবারে হাত বাড়াই মেহরবাড়ি করে উঠে না কত মানুষ ঘর থেকে বেরবা ঘরে ফিরে আসে না প্রভু হে কোন দিন জানে কার নামে মৃত্যুর থেকে বিদায়ী হয়ে গেছে জানিনা কোন দিন জানে আমিও কবরের বাসিন্দা হয়ে যায় মৃত্যু আসার আগে আগে মেহের বাড়ি করে আমাদের পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারে আছেন সেবা করে দাও আল্লাহ অভাবগ্রস্ত ধরে আছেন ওভাব দূর করে দাও আল্লাহিবেনা শনি আসে আল্লাহ আমাদের আহ লোকের আমাদের তিন ডাল পরে গরায়া দাস আল্লাহ ও প্রভু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিন মহাব্বত বরায় আল্লাহ মাহাবিল করেছেন করেছেন সকলের জন্যে ও প্রভু সকলের জন্মে এই মহাবিল তার মধ্যে মাঠে না জাতেনা বানাইয়া দিও আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরোদার সালামের সোনার মধ্যে পৌঁছে গেল কবরে যাচ্ছেন সকলের কবরের দাও যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের জেলে তেক রয়েছেন আল্লাহ দাদের কবর কে বাগান বানাই আল্লাভ করে না পৌঁছে যত মিনাত আল্লাহ আমাদের মা বাবার কবর আজ মা বাবার কবর ও প্রভু আমরা আল্লাহ আমাদের মা বাবার কবর কে বাগান বলা আল্লাহ এবং ভাইরা মা বাবার কবলকে জান না চের বাগান বানায় আয় আল্লাহ ওনারা প্রতি বছরে একটা মাহ বির করেন শাশুড়ি চাচা চাচি বুবা বুড়ি খাদা খালু মামা মামি আল্লাহ যারা কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে রাজা মাফ করে দাও رب العالمین আমাদেরকে মক্কা মদিনা পারবার যেন তরতৌরিদ দাও মনে শুনে ঈমানে সাথে মরণ দিয়ো বেগণ বানাইয়া কবরে নিও না رب আল্লা রবুল্লা আলামিন বলেন ও আমার ফেরস্তরা তোমরা সাক্ষী থাক আমার পান্তারে মাফ করে দেবেন্লাহ আল্লাহ রবীন্দন এই গুণাকার বান্ধা বলেন মায়ের বান্ধা চুখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ রা আলামিন সমস্ত সম্পদ এক পাল্লা রাখা হয় সারা দুনিয়ার সমস্ত জিনিস যদি এক মধ্যে রাখা হয় তাহলে আমার বান্ধার চুকের পানি আমি আল্লাহর দরবারে বেশি মর্যাদা